الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من الله فلا ومن شرور الشيطان و لا ومن يقلله فلا هادي له اشهد الله لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبده ورسوله صلى الله عليه وعلى آله وعلى صحابه وعزواجه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم في ريب مما نزلنا على عبدنا على عبدنا فأتوا بصورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنكم تساميع العليم সবাই একটু দুরস করে পড়েন আল্লাহ আল্লাহ পাকে লাখ লাখ শকর যাই ফেতনার জমানায় বৃষ্টিবাদর দিনে আজকে জহরের পরে যেভাবে জুমার পরে যেভাবে বৃষ্টি বন্যা শুরু হয়েছিল মনে করছিলাম বোধ আজকে এখানে মাহবেল হওয়াই বোধ সম্ভব হবে না কিন্তু আল্লাহ পাখের খাস রহমাত যেই বৃষ্টি তুফানের ভিতরেও এই দুনিয়ার সমস্ত ফেতনা ফসাদের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আল্লাহ পাখের কালামের মলদুস ওলামা একরামদের মলদেশে জাকিরিন শাহেরিনদের মলদেশে আসার এবং বসার মতো তৌফিক আল্লাফাগ দান করছেন এই জন্য সবাই সুক্রিয়াতেন একবার বলুন আলহামদুলিল্লা বাইর আমার অনেক লোক অনেক দূরের থেকে অনেক কষ্ট করিয়া মাহাপেলে হাজির হয়ে গেছেন আবার খোঁজ করে দেখবেন এই মাহফিলে আশেপাশে রাস্তাঘাটে দোকানে পাঠে বাড়ি ঘরে কত লোক বেহু তো গল্প লিপ্ত আছে এই তো আপনাদের পাশেই আমাদের পাশেই খেলার বিচারে তো বহু লোক লিপ্ত আছে বাইরে খেলা দেখার বিচারে বা খেলার বিচারে লিপ্ত আছে কত লোক রেডিও টেলিভিশন পিসিআরের নাচ দেখার বিচারে লিপ্ত আছে তাদের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা কিন্তু মাহফেলে আসতে পারে নাই আল্লাহ বাকরাবুল আলমিন যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন আপনার আমিও মাহফেলে আসতে পারতাম না কাজেই মাওলায় যে আমাদের ন্যাক কাজ করার তৌফিক দান করলেন এ শুক্রিয়া কেয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না তাই সবাই সুক্রিয়া তেনার একবার বলুন আলহামদুলিল্লাহ বাইরে এই ফেতনার জমানাটা কেমন ফেটনার জমানা আল্লাহর হাবিব চোদ্দোশো বছর আগে বলছেন বাইরা আমি তো প্রায়ই বলি বৈজ্ঞানিকদের ভবিষ্যৎবাণীর মধ্যে ভুল হয় না হয় না ডাক্তারদের ভবিষ্যৎবাণীর মধ্যে ভুল হয় না হয় না দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানী লোকের ভবিষ্যৎবাণীর মধ্যে ভুল হয় না হয় না ডাক্তারে অনেক রুগীকে বলে এর কোনো আর ভয় নাই সব ঠিকঠাক আছে দেখা গেলো যে ডাক্তার সব উঠে যাওয়ার আগেই সে মারা গেল এরকম হয় না অনেক রুগীকে আবার বলছে যে এর এক মাস বা দুই মাস বা তিন মাসের বেশি আর হায়াত নাই তাড়াতাড়ি বাড়ি নিয়ে যান যা চায় খাইতে চায় খাবার কিন্তু পরে দেখা গেলো বিশ বছর পনেরো বছর ২০ বছর এর পরেও বাঁচিয়ে রইল তো এরকম হয়েছে নি দুই হাটা বাইরে আমার নজরেও বহুত পড়ছে কাজে ডাক্তারদের ভবিষ্যৎবাণীতে ভুল আছে এই যে বাংলাদেশ সরকার বা দুনিয়ার যত সরকার আছে বর্তমানে সব সরকারই কুটি কোটি টাকা ব্যয় করে আবহাওয়া বিভাগ রাখছে বহু কোটি কোটি টাকার যন্ত্রপাতিও আছে। আবহাওয়া বিভাগ যত ভবিষ্যৎবাণী করে হয় সব কি কথা বলেন না তো দেখছি এই দুইটা বন্যায় যে লক্ষ লক্ষ লোক মারা গেল বাংলাদেশের এই একটা বন্যার কথাও রেডিওতে বলতে পারে নাকি কিন্তু বহুবার বহু এগারো নম্বর সিগন্যাল দেশে মহা মহাবিপদের সংকেত দেশে একবারও কিচ্ছুই হয় না। । আমি প্রায়ই বলি যে দুনিয়ার বগি ওই তখন একটা বিমান আকাশে ওরার আগে ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করিয়া যখন দশ দিয়ে রেপোট দেবে এটার সবকিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধা নাই তখন তো বিমান আকাশে ওড়ে ইঞ্জিনিয়ারের দশ পরীক্ষা নিরীক্ষা করার পরকালে গেল একটা তারপরে আবার বিদেশে কোন জায়গায় যুক্ত ছিল আপনার কোন জায়গায় জানি একটা দেখছেন ইঞ্জিন পরীক্ষা নিয়ে গিয়ে অনেক সময় দেখা যায় আকাশে জানাব ভবিষ্যৎবাণী করছেন দুনিয়ার ব্যাপারে কি কেন আল্লাহর হাবিবের একটা ভবিষ্যৎবাণীও কোথাও কি কোন জায়গায় ভুল বা মিথ্যা পাইছেন কেউ যদি না পাইয়ে থাকেন এই বৈজ্ঞানিকদের কথায় ভুল গুরুত্ব দেন আল্লাহ গুরুত্ব অনেকেই দেন না কি শুধু তাই না আরে তাসিমে নাসরিন তো বলে কোরআন শরীফের মধ্যে ভুল আছে সে কি বলে জানেন অনেকে তো জানেন না তাসিম হাসানের বিরুদ্ধে আমরা করি কেন এও অনেকে জানেন না সে বলে কোরআন সমে ভুল আছে কোরআন সম আছে একটা পুরুষ জন বিবি রাখতে পারবে এক সঙ্গে। কিন্তু একটা মেয়ে লোক একজন আর বেশি স্বামী রাখতে পারবে না এটা তো কোরআনের পাখের হুকুম তাহলে এটা ভুল একজন পুরুষের চারজন বিবি রাখতে পারলে এক মেয়ে লোক চারজন স্বামী রাখতে পারবে না কেন এটা ভুল দর্শক আমি জিজ্ঞাসা করি একটা পুরুষে যদি হয় এই সন্তানের বাপের পরিচয় একটা মেয়ের করে যদি চারজন স্বামী হয় একটা সন্তান হলো একেবারে সুশ্রী সুন্দর কার সব দিক দিয়ে সুন্দর সাইরু স্বামীকে সন্তানটা আমার এখন কার হইবে কি কথাকার মারামারি কাটা একেবারে অকেচ কানা খোরা, ল্যাংড়া লুগা সব দিক দিয়ে অকেচামীকে ওটা আমার না এখন ওটা কি হইবে আল্লাহাকের ভুল নয় শানের ভুল এই শয়তানের পক্ষ যারা করে তারা কি এই বিরোধিতা করে তারা আমরা ইমান রক্ষা করার জন্য এর বিরুদ্ধে করতেছি এর বিরুদ্ধে না করলে ইমান থাকবে না কারণ আল্লাহ তখন কেমন করে আমার কাল ভুল ধরছে আর তোরা তুই আমার পদ্মাই না আমি জিজ্ঞাসা করি বৈজ্ঞানিকের কথাই ভুল ডাক্তারের কথাই ভুল ইঞ্জিনিয়ারের কথাই ভুল ভবিষ্যৎ ভুল কিন্তু আল্লাহর হাবিব দুনিয়া সম্পর্কে আখিরাতের কথা পরে দুনিয়া সম্পর্কে সতে শতে হাজার হাজার ভবিষ্যৎবাণী করছে আল্লাহর হাবিবের একটা ভবিষ্যৎবাণীর মধ্যে কোনো জায়গায় কেউ ভুল বের করতে পারছে এই যে একটা ভবিষ্যৎ মানে শুনাইলাম লক্ষ্য করেন আল্লাহ রাবিব চোদ্দশো বছর আগে বলছেন আল্লাহ মানে আমার উম্মো অতি শীঘ্রই আমার উম্মাতির ভারে এমন একটা যে দুনিয়াতে এমন একটা সময় আসতেছে যখন ইসলামের শুধুমাত্র থাকবে নাম কামে কিচ্ছু থাকবে না আর কোরআনে পাখের যে উদ্দেশ্যে মাওলায় নাজল করছেন হেদায়েতের উদ্দেশ্যে সেটা থাকবে না শুধু থাকবে কোরআানে বাকের হরক রসম নিয়ম কানুন থাকবে আর কিচ্ছু থাকবে না দেখেন তো আল্লাহ হাবিবের চোদ্দশো বছর আগের ভবিষ্যৎ মানে আরে আমাদের তো পাঁচ দিন পরে কি হইবে তাও কইতে পারি না কি বলার কথা ঠিক না পাঁচ দিন তো ভালো কথা পাঁচ মিনিট পর কি হইবে তাও তো কইতে পারি না আরে পাঁচ মিনিট তো ভালো করা এক সেকেন্ড পর কি হইবে তাও তো বলতে পারি কি কথা ঠিক না আল্লাহর হাবিব দেখ আমার মধ্যে মুসলমানের থাকবে শুধু নাম কামে কিছু থাকবে না নাম রাখলেন কাপড়ের দোকান কাপড়ের দোকান দোকানে ভিতরে কাপড় একটাও নাই সাপ তেল নুন হলিদ মরিচ ইত্যাদি এখন আপনার বা যে কোনো লোকে দেখলি একবার সাইনবোর্ড দিকে চেইবে আর একদম দোকানে ভিতরের দিকে চাইবে আর কৈবের দোকানের নামটা পরিবর্তন করিয়া মুদিখানা রাখা উচিত ছিল আল্লাহ মুসলিম মুসলমান ওই ব্যক্তি যার হাতের দ্বারা মুখের দ্বারা অর্থাৎ তার কথার দ্বারা কাজের দ্বারা অন্য মুসলমানকে কষ্ট না দেয় এখন মিথ্যা মোকা দবা করিয়া গিবাস করিয়া বিভিন্ন ধরনের আই খেলিয়া বাবা মানুষ মুসলমানকে কষ্ট দেওয়াটাই যেন মুসলমানের অভ্যাসে আল্লাহ হাবি ফরমান আল মুসলমান আর কাফের মধ্যে বেশ মানে মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না এখন তো দেখেন মন্ত্রী মিনিস্টার সাহিব কত কিছু বড়ো বড় অফিসার বড় কুটিপতি আবার রাস্তার কত দেখবেন না হিন্দু আমি মুসলমান নামাজ পড়েন না পড়ি আল্লাহ হাবিব হলেন যে মুসলমানের কাফের মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না আর এরা নামাজ না পড়িয়াও মুসলমান থাকে ভাইরা সব নামের মুসলমান কি এখন তো অনেক মুসলমানকে রাস্তাঘাটে দেখলে পরে এই যে ঢাকা টাউনে হাঁটতেছেন রাস্তাঘাটে দেখলে পরে মুসলমান না হিন্দু না আদার দেব না নমস্কার দেব ল্যাংটা না করলে ঠিক পাওয়ার উপায় নাই কি করলো সাই বাইর আমার আরে আল্লাহ হাবিব বলছেন নামে থাকবে মুসলমান কানে কিছু থাকবে না আর এখন তো অনেক মুসলমানের নাম ও নাই কত কিছুটা লিটন কার নাম খ্রিস্টানের নাম আর কত কিছু স্ক্রিপ্ট বলব তার কাটা অনেক কিছু রায় হ্যাঁ আছে না আমি তো সব সময় বলি সময় বলি যেমান কারুর নগরু তোমার পোলার নাম রাখি গজব একটু কম হইবে কথা কিলেন ও ভাইরা আল্লাহর হাবিব যেরকম সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ এরকম তানার উন্মতো সমস্ত উন্মতের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর হাবিবের কারণেই তো আল্লাহর হাবিবের উন্মতের উপরে রহমত বেশি এই কথা ঠিক না তো অন্যান্য নবীদের যত দুশ্মন ছিল তাদের উপরে যত গজব আল্লাহর হাবিবের দুশ্মনের উপরে তার সেই গজব বেশি নেই তানার পক্ষের লোকের উপরে যেরকম রহমত বেশি তার দুশমনের উপরে গজবও নমরুদ কার দুশমন। নবীর তার দুশ্ম গজ তো সবাইরা আমি এক কথা অন্য কথা বলি বলে যাক আমার কথা হলো যে দুনিয়ার সবাই ভবিষ্যৎ বাণীতে ভুল হয় কিন্তু আল্লাহ হাবিবের ভবিষ্যৎ বাণীতে ভুলইছে আল্লাহর হাবিব বলছেন কি কোরআনে পাকের থাকবে রোশন খালি ইস্তুমানের জন্য না আমল করার জন্য কোরআন সিব যে রাস্তা দেখাইছেন এই রাস্তায় চলার জন্যই পানাইছেন কোরআনে পাক এখন দেখবেন যাদের তাম জীবন কোরআনের বিরোধিতা করিয়ে আসে এই কোরআন কি যে মলবীরা পয়সা খাই কোরআন সব করতে যাও আমার মনে হয় সেগুলোর বোধহয় ওদের সঙ্গেই আস হইবে কি জানিয়া শুনিয়া দেখেন আল্লাহ বলছেন কোরআনে ফাঁকে ধর থাকবে রসম নিয়ম কানুন বাইরে তো পেপারে পত্রিকা দেখি ও মুখে মারা গেছে এই মরহুমের রুহের মাঘ ফেরাতের জন্য কোরআন খানি হবে সমস্ত আত্মীয় স্বদনের দাবাত আমি মুসকি মুসকি আসি এটা ছবি হিন্দু না মুসলমান সমস্ত মুসলমানের ঘরেই তো বেঁধে কোরআন শরীফ এখন পাওয়া যায় জুজদানেছে কিন্তু কোরআনে পাখির বিচার আল্লাহ আপা কি বলছেন এর ধার না তো ভাইর আমার কাজী এই ফেতনার জমানায় আল্লাহাকুল আলমেন আল্লাহ হাবিব এই সময় আর একটা কথা বলছেন যে আর উপরে মজবুত থাকা এত কষ্ট হবে যেমন জ্বলন্ত আগুনের আংটা হাতে রাখা যেরকম কষ্ট হবে রকম কষ্ট হবে ওই জমানায় দিনের উপরে মজবুত থাকতে সবাই বলেন সবার ও বাইরা যদি আপনি মুসল্লি পরে যদি বদিনের সঙ্গে যদি আপোষ করিয়া লইতে পারেন তাই আর কোনো কষ্ট নাই তুই কথা কেন আপনি নামাজ পড়েন রোজা করেন বাইরা দেন তা সিটাল পরেন করেন সেব তেল করেন পোলায় নামাজ পড়ে না হ্যারক বাবা কেমন আছো মাসাল্লা ভালো বাবা খুব ভালো নামাজ পড়েন পরেন না না পরে চিন্তেন বেনমাজুল লাগে কোনো নামাজই যদি চলাফেরা করে তাকে যদি ভালোবাসে ওরা বেনোমা থালিয়াত আমি চুরি করি না কিন্তু রাখেন আপনি বেনোমাজির থালিয়াত অনেক দেখেন বাইরে আমি দেখছি রিকশায় ঢাকা টাউনে দেখা যায় মাশাল্লা কাল পাগড়ি ফটকা বান্দা মাশাল্লাহ দেখতে মতো আজি গাজি তার সঙ্গে রিক্সায় একটা দয়ুশ ল্যাং কি দেখেন এটা ওই দাঁড়ি টু পাগড়ির দাড়ি টুপির অপমান করতে আছে আসেন আমি মশলা দিয়ে তো আপনাকে বুঝাইতে পারবো না যুক্তি দেই আপনি আমার পাঁচতে আসেন বাতাস করতে আসেন খুব খ্যাত করতেছেন আমাকে খুশি করার জন্য হুজুর খুশি হলে খুব দোয়া করবে আমার খুব লাভ হইবে ওদিকে ছেলেকে লাগাইতেছেন তুই হুজুরের গায়ে ডিলে আমার আপনার এই খ্যাত মতে আমি কদ্দুর খুশি এমন কি কথা বলেন না কেন আর আপনি বই বইয়া কান আল্লাহ আল্লাহ মনে করি কান্লাফ করে ওদিকে আপনার ছেলেকে পাঠাই দেয় যা তোরে এমন টাকায় পাঠাইলাম যেখানে গেলে আল্লাহ রসুলের সঙ্গে দুষুনি করা লাগবে সিনেমা বেশ দেখবি হারাবি বদমাসি করবি নামাজ টামাজ পড়বি না তোরে এমন টাকায় পাঠাই দিলাম টাকাও দেয় আবার। আপনার আল্লাহ আল্লাহ কদ্দূর খুশি হইবে ও ভাইরা আমার ওকে রাগ করি না আমি বলতে যদি না বলি বা আল্লাপাকে দরবার আমার জিভ্বে কাটবে না কাজীবের হক্কা তো বলতেই হবে এবং আল্লাহর হাবিব ফরমাইছেন আফজলুল জেহাদে কালে মতো হাপ ইন্দ্রা সুলতানে যায় আপনি বেতরে নামাজ পড়েন আগবন্দি করিয়া আল্লাহর ব্যাপারে কি কনুদ যে তোমার সঙ্গে নাফরমানি করে তোমার সঙ্গে তোমার হুকুম হাকাম ঠিক মতো মানে না তার সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখবো না তার থেকে আমি বহু দূরে থাকবো কি করলেন অদা আর সালাম ফিরিয়ে করেন কি পলা খারাই রয়েছে মাইয়া খেয়েছে বাবা তারা তো টাকাটা সিনেমা দেখতে যেমন কল দাদা এখন তো আমার পকেটে নাই অল্পই রা তো ওই সালাম ফিরে আবার আগে কই ছিলা কি আল্লাহ লাগে এখনকার লাগে ব্যাপারে শোনেন আল্লাহর হাবি জমানায় গুনার সঙ্গে যে আপোষ করিয়া লইতে পারেন করছে। মুসলমান আপোস করতে পারে কোন দিনে করতে পারে না আমার বাবা বলছেন সেই জমানার কথা দেশে পর্দা বলতে কিছু চিনত না বাবাজান ভাবিরা বাবা গানকে কোলে নেশেন কাকে নেশেন অনেক মুরব্বী ভাবি যখন উজারি হুজুরের কাছে যাওয়ার পরে উজরি হুজুর বললেন যে না এই ভাবি যদি বড় তোমার লালন পালন করিয়া থাকে যদি দুধ না খাওয়াইয়া থাকে তাকে দেখা দিতে পারবা না এই না শরীয় তেরকম বাবা গান বাড়িতে গেছেন বাবা গানে বলছেন যে আমি ওই মেয়ে লোক আর মেয়ে লোকের হয়েছে পুরুষ কারণ মেয়ে লোকের ডরে আমি কামড়ার মধ্যে দরজা বন্ধ করি বই বই পড়াশোনা করি দরজাটা টরজা কোথাও যাই না কারণ সব জায়গায় মেয়ে লোক সেই ভাবির এক সংবাদ শুনিয়া গ্যাসে দেখা করতে আমার দাদি বলে খবরটা দেখা দেবে না কি কয় আমরা কোলে করি চান সেই দেখছি হি আমার দেখা দেবে না একটা কথা কিন্তু ভাইরা যখনই গ্যাসে বাবা গানে কালে আমার তখন হুশ নাই আল্লাহর ভয়ে ডাক দিচ্ছে তাহলে খবিস করে ডাক দিচ্ছি ডাকওয়ার সঙ্গে সঙ্গে কাল সেই ভাবি হাঁটতে পারে এটা ভাইরা দিনের কামে কোনো দিন আপো চলে না আপস করলে আরামেই থাকা যায় কিন্তু আপোষ যদি না করেন আল্লাহ রাহাবিফরম সহাবির দিনে কাল কাহ জুমার আমার উম্মা প্রতি শীঘ্র এমন একটা আসতে আছে। যখন নাকি দিনের উপরে মজবুত কষ্ট হবে যেমন দেখছেন না কি হুমকি আসতে আসে তাসিমান থাকতেই থাকবে আমাদের সঙ্গে লড়াই করিয়ে থাকবে আর আমরাও তো ঘোষণা করছি আল্লাহর ফজলে আমরাও থাকতে দিমা কিন্তু বাইরা মুশকিল হইল যে আল্লাহের হুকুম আমার নাফারবণি যদি চলে আশরা সেটা যদি ফিরাবার চেষ্টা তোমরা না করো তোমরা আমার না কি করেন কাজে আমাদের চেষ্টা চালাইতে গেলে আঘাত লাগতে পারে কথা ঠিক না কিন্তু এই যে দিনের উপরে মজবুত থাকতে হইলে আগুনের আংটা হাতে রাখার মতো কষ্ট হবে বাইরা এর পরেও আল্লাহ হাবিব ফরমান এই অবস্থা কেয়ামত পর্যন্ত যত দুশ্মন তাদের সঙ্গে দুশ্মনী করুক যত জালেম তাদের উপর জুলুম করুক তাদের কিন্তু হকের থেকে লড়াইতে পারবে না সবাই বলুন বাইরে এখন আমার কথা হইলো এই যারা হকির উপরে থাকার জন্য আগুনের আঙরে হাতের মতো কষ্ট করিয়াও হকির উপরে থাকবা থাকবে এরা তো দল কি এরা বোকার দল না আর যারা গাবাসাইয়া বাড়িতে আরামে থাকবে তারাই তো বুদ্ধিমানের দল জামেলার মধ্যে নাই এই বাবারে খুব খেয়াল করে নিও মানুষ আর পশুর মধ্যে ব্যাসকুম কি বাইরা আমাদের শক্তি আছে পশুদের শক্তি নাই, আমাদের পঞ্চ ইন্দ্রীয় আছে পশুদের পঞ্চ নাই পশুরা চোখে দেখে না কানে না, নাকে গ্রান পায় না জিভ্যায় স্বাদ পায় না সব ঘাস গরুতে খায় যেটা মজা লাগে এই রেখায় যেটা মজা লাগে খায় না ভাইরে মানুষের পশু পিছিয়ে আশ্রম দেখি মানুষকে আ জিনিস বুঝাইল বসে আর গরুরে না দেখান পর্যন্ত বসবে না আমি সংক্ষেপে বেসাল দেই যেমন আপনার ময়দানে পানি পিপাসা লাগছে আপনি বল ভাই আমি তো মারা যাই পানি পিবাসায় একজনে বলে বাবা ওই দূরে বহু দূরে একটা লম্বা শুভের গ্যাস দেখা যায় ওইটার উপরে একটা টিউবওয়েল আছে তুমি যে পানি পান করো যাইবেন কেউ কারণ সবাই বলবেন সুবের গাছের মাথা থাকতে পারে না বাইরা আপনাকে বলছে বাবা ওই বহু দূরে একটা মসজিদ দেখা যায় ওখানে টিউবওয়েল আছে আপনার যাইবেন না কিন্তু বাইরা এই গরুর দেশের সমস্ত গরুর উপবাস রাখিয়া দুই দিন পর্যন্ত খাদ্য দেয় না দেখবেন সব গরু সিজ লাইবে আমলাইবে কত লাফালাফি করবে কি কর আপনার সবাই মিলে দেশের সব একাত্র হইয়া এই দেওয়ালের ঐতিহাসে বিশ্বাস করে না প্রমাণে আমাদের খোল ঘুষি যাই কেসি হাতে তার ঘেরানো আছে নাকের ধারে ধর্ষেন দেখবেন নাকে জিপ ব্যবহার করিয়ে চাডেও কি হয় আপনি হাজিতে যে ঘাস রাখছেন দেখ গরু এই যে ঘাসটা খেয়েছি তা হাজি লাগা আছে গরুতে চাঁদেও বাইরে আপনাদের খুব পরসার মোত্তাকে নিয়েছে বোধ হয় হুজুরের কথা গরুতে শুনবে ইমাম সব হুজুর টুজু করিয়ে পাগড়ি টেগড়ি বান দিয়া কোথ আমি খোদার কসম করে বলছি আমি শূন্য করিনি আমি দেখেইছি প্রচুর খাদ্য আছে যা খা যাইবে একটা গরুতে গরুতে না দেখা পর্যন্ত বসবে না আর মানুষ না দেখলেও গরু আছে যাও যা দূর থেকে দেখা যায় মসজিদ দেখা যায় কিন্তু আপনি না দেখ তো গেছেন কিন্তু গরুতে এই ব্যাস কমইলো ভাইরা এই মহুতের কষ্ট কবর আজ পেয় মত বেহস তো দোধক এরা দেখা যায় না এই নাম দেখা জিনিস বোঝার জন্য মানুষকে এই আকল দান করতেন তা যেই মানুষ গুলো না দেখে বোঝে না ওগুলো গরু কি করার কোন গুনা গরুরে যত বুঝান সবাই মিলে দেখ পরের ধান খাস না মারব খোয়ারে নেমু জরিমানা করবো একটা গরুকে ধান খাওয়া ছাড়বে কিন্তু যে ভাইয়া দুইটা গরু একাধিক একটা গরুর আর একটা গরু খারাপ কথা ঠিক না বহু কবরে আগুন দেখা যায় দুয়ে দেখা যায় কি কতক্ষণ না কেন অনেক কবরে অনেক দুর্ঘটনা আওয়াজ শুনে যায় কি শুনে যায় কাফনের কাফন সহ এক বছর একশো বছর পাঁচশো বছর হাজার দেড় হাজার বছর পরেও কাফনের কাঁফন সহ লাশ তাজা পাওয়া গেছে এরকম দুই একটা সংবাদ যত কবরে আগুন দেখা গেল ধুয়া দেখা গেছে এই গুলানা আল্লাপাকুমানের চেয়ে খারাপ কি কথা ঠিক না ঠিক বাইরা তারপর আর দেখ পরে ধান খাইতে না পিডিয়ান খাবি ঘরে যাবি জরিপনা হইবে বাইরে এই যে এত মন্দ ঘটবে এটা বোঝার ক্ষমতা আছে বাইরা কিন্তু মানুষের ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা আছে কি আসে না নাই যেই মানুষটার মধ্যে ভালো মন্দ করার ক্ষমতা নাই যে কারণে তার সম্মান ছিল ওইটা পশু সেই খারাপ বাবা ভালো করিয়া বুঝছেন ভালো নিয়ে আমাদের মধ্যে আর শয়তানদের মধ্যে ঝগড়া আছে না কথা বলেন লাগেন আমরা বলি নামাজ পড়া ভালো তার আগে নামাজ পড়া ভালো না আমরা ওই ইংল্যান্ডের রানি আসছিল একবার ঢাকাতে বিমানবন্দরে নামিয়েই বলছিল মুসলমান সর্বনাশাই কোন বাইরে আমরা বলি রোজা রাখা ভালো অনেকেবারে রোজা রাখা ভালো না আমরা বলি পর্দা করা ভালো এখন তো সারা দুনিয়ার নাস্তিকেরা বলছে পর্দা চলি না পর্দা বড় সাংঘাতিক বলে কি জানি মানব অধিকার একেবারে উল্জা আমরা বলে টুপি রাখা ভালো আপনারা ভালো না মাথা সুন্দর দেখায় না কি আপ টু দেখায় না আমরা বলি হাফশার্ট ফুল ফুল শার্ট খাই দেওয়া ভালো না লম্বা জমকাই দেওয়া ভালো আপনার কারণ ওটাই এখন চলে না যুগের কথা আমরা বলে হালাল খাওয়া ভালো হারাম খাওয়া ভালো না তারা কে শুধু বর্তমান যে বাজার তাতে হারাম না খাইলে সংসার চলে না আমরা বলি গান বাজনা শোনা ভালো না টেলিভিশন ভিছিয়ে নাচ দেখা ভালো না জেকে রাসকার করা তারা জেকের কোনো লাভ নাই গান বাজনা এইসব টেলিভিশন ভিছিয়ে নাচ না থাকলে চিত্ত বিনোদন হয় না মানুষের এনার্জি নষ্ট হইয়া যায় কি ঝগড়া আছে না বাইরে ভালো করিয়ে বুঝলেন আপনার সঙ্গে আমার সঙ্গে একটা ঝগড়া বাজলো আমি বললাম এই গামছাটা একাধ আপনাকে হুজুরা সাইজাত গামছা আচ্ছা ভাই যদি ভোট নিলে এই সমস্ত মানুষ আমার ভক্ত কি করে আমার দলের সবাই আপনারা ভোট দিলেন হুজুর হুজুরের কথাই ঠিক তা সব মানুষ দেন এই মত চলবে ঠিক চলবে এইটাই ঠিক কি কথা কেন না কেন ভোটের দ্বারা কি আসল ঝগড়া মীমাংসা হইবে এটা ঝগড়া মীমাংসা করতে হলে একটা মাপ কাঠি নিতে হবে বরং জগরা আরো বাড়বে কি কথা না যদি কোনো জ্ঞানী লোক পিসারের থেকে দেখে যে আমরা এই ঝগড়া মীমাংসা করার জন্য রবারের ভিটানিসি তখন জ্ঞানী লোক কি কইবে গরু কি কতক্ষণ না এই যে ঝগড়া আছে আমাদের মধ্যে আমরা নামাজ পড়া বলো নামাজ পড়া বলো না এই ঝগড়াংসার উভয় কি সবগুলো কথা ঠিক না মানুষের বুদ্ধির দ্বারা এই মীমাংসা হইবে আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে মানুষের বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল বারে কমে না কমে না ছোটবেলায় এখন তাই আসে রাগ ওই বৌরে তালাক টাল দিয়ে টিয়া আরিফিল ভাঙ্গে ঘর বাড়ি দুটিয়াটিয়া বাইরে তারপর ধর মাথা ঠান্ডা হয় গালে আর দিয়ে এরকম হয় না হয় না তার দেখা যায় মানুষের বুদ্ধি দেখতে আসেনা সাইয়া আল্লাহ এখন তো ঠিক পাও নাই বাবা খুব খেয়াল করে দিয়ে তবে এই মাপঝামি মাংসের জন্য একটা মাপ কাটি নিতে হবে যে মাপ কাটিটা না কমেও না যেই মাপকারীর কোনো পরিবর্তন নাই সেটা হইল কোরআন এবং হাদিস এই জন্য কোন আল্লা আমার বুদ্ধিকে বহু পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছি বুদ্ধির উপর যদি আমি চলি তবে আমি একটা গরু ছাড়া কিছু না এই আমার বুদ্ধিকে ত্যাগ করিয়া দিয়া কোরআন হাদিসের উপরে পাগল হইয়া গেল বাবারে আল্লাহ বলে আমাদের চেয়ে পশুদের খাই তো অনেক পশুরা খাই বেশি আমাদের চেয়ে কথা ঠিক নেই অনেক পশুদের শক্তি আমাদের চেয়ে বেশি পঞ্চ ইন্দির শক্তি অনেক পশুদের বেশি বাচ্চা লালন পালনের ক্ষমতাও আমাদের চেয়ে তাদের বেশি আমাদের প্রথম মেয়েদের বাচ্চা হলে মায়ের কাছে থাকে দাদি কাছে থাকে নানি কাছে দেখাই যে ভাবে বাচ্চা এই ভাবে কোলে নিবি এইভাবে পায়খানা প্রসাব সাফ করবি এইভাবে রাগবি দুধ খাওয়াবি কিন্তু একটা মুরগির বাচ্চা বাচ্চা হওয়ার সাথে সাথে দেখবেন পশম ফুলাইয়ে রাখে কেন জানে যদি আমি পশম ফুলাইয়ে না রাখি আমার বাচ্চা কোনো ঠান্ডায় মারা যাবে বাবারে তারপর দেখবেন বাচ্চা এত চালাক ওই মায়ের শরীরের ভিতরে ঢোকে কিন্তু ঠোঁট থাকে বাহিরের দিকে বিপদ আপাদ আসলে দেখাও যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি জিনিস যারা আম দেখা জিনিস বুঝাইলেও বোঝে না বাবার এই মহৎ কবর হাসন সম্পর্কে বুঝাইলেও যারা বোঝে না বাবারে আমি একখান আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম আল্লাহ বাবার প্রথম শুরুতেই আল্লাহা তার দাবি করেন চ্যালেঞ্জ দেন আলা বাবারে আল্লাহর হাবিবের কাছে যখন মাওলায় কালাম নাজিল করলেন আল্লাহর হাবিব যখন সবাই কাছে বলতেছেন এ তোমরা আল্লাহ আল্লাহ করতে আসো মূর্তি পূজাও করতে আসো আল্লাহ আল্লাহ করতেছো আবার এই আবি করতে আসো এই আল্লাহ পাকে নিজের কালাম নিজের বাণী আমার কাছে পাঠাইছেন কাজই তোমরা আমার এই কথা মতো চলো আল্লাহ পাকে কথা অনুযায়ী চলো নসের তোমাদের জন্য জাহান নাম আল্লাহ পাখের কালাম থেকে জাহান নামের কিছু নমুনা করে শুনাইলেন বাবার রে মানুষেরা জাহান নামের ভয়ে বাবা মুসলমান হইতে শুরু করলেন আমাদের নেতৃত্ব আপনারা জানেন তখন ওই মুসলমান যারা হইতো তাদের উপরে কি অত্যাচার চালাইতো এক কে আপনারা জানেন বাবারে বেড়ালে হাফিরদি আল্লাহ আগুনের উপর ঠিক করিয়া সবাইয়া বাবা এই বালুর উপরে চিত করিয়া সবাইয়া বুকে পাথরের চাপা দিয়ে রাখছে যখন পাথরটা আগুন হইয়া গেছে বালুগুনও আগুন হয়ে গেছে কলিজা শুকাইয়া গেছে বলতে পারেন না আহা আহাক কাফেররা বলে এখনো মুসলমানি সার এখনো কলে মা সার উত্তরে বলেন আবার জীব দুনিয়ার বিভাগ সহ্য করতে না পারলে মরিয়া যাব কোনো দুঃখ নাই কিন্তু আমি যদি কাফের হইয়া মারা যাই বিশ্বাস হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহাম যে কালাম তেল করতে আল্লাহ পাকের কালাম এইটা বিশ্বাস হয়ে গেছে কি করা যায় নেতারা সব পরামর্শে বসলো পরামর্শে বসিয়া নেতারা সব সিদ্ধান্ত করল যারে গ্রামের লোক প্রায় মূর্খ এদের সাল্লা সরাইয়ে দিল এ লোকেরা তোমরা এই কথার ভুরুক্ষেপ করিও না মোহাম্মদ সাল্লা সালাম নেতা হওয়ার আশায় আল্লাহ পাকির উপরে মিথ্যা বলতেছে এ কালাম আল্লাহ পাকের না এ কালাম হইল তার নিজের বানানো কালাম বাবার এই কথাগুলো জাদুর মতো কাজ করলো এখন আল্লাহর হাবিব যতই দিনের প্রচার করেন আল্লাহ পাকের কালাম তে করেন। সবাই বলে রাখো রাখো তোমার কথা এতদিন তুমি বড় ভালো লোক ছিলা কিন্তু এখন নেতা হওয়ার আশায় আল্লাহ পাকির উপরে মিথ্যা বলতে আসো গাজিয়ে কালাম আল্লাহ পাকের নয় কালাম হলো তোমার নিজের বাবার আল্লাহ হাবিবের ধর্ম প্রচার প্রায় বন্ধ হয়ে গেল এ তখন আল্লাহ পাক রব্বুল আলমী চ্যালেঞ্জ দিয়ে আয়াত নাজেল করলেন আলা আল্লাপাক চ্যালেঞ্জ দলেরা বাবারে বর্তমানেও তো আসে না উদয়ই নিস আল্লাহাক বাবারে এখনো বলেন মাওলা এর দলেরা এ শতানের দলেরা এ গান দলেরা এ টেলিভিশন যদি তোদের সন্দেহ হয় যে কালাম আমি মাওলার না। তবে আমার কালামের মতো এত কালামের দরকার নাই আমার কালামের ছোট্ট সুরার মতো একটা সুরা বানাইয়া দেখা বাবারে যখন এই চ্যালেঞ্জের নাজেল হইল আল্লাহর হাবিব আল্লাহাকে কালামের সবচেয়ে সুরাখানা ইন্নাখানা লেখা রেডিও টেলিভিশন পেপার পত্রিকা সেই জমানায় প্রচার যন্ত্র শুধু ছিল আল্লাহ ঘরের সঙ্গে কোনো সাইনবোর্ড টানাইয়া রাখা ওইটাই চতুর্দিকে প্রচার হইয়া যাইতো আল্লাহর হাবিব এই ছোট্ট সুরাখানা লেখা যখন নিচের চ্যালেঞ্জের আয়াতলেন সমস্ত গ্রামের লোকেরা নেতাদের এখন মতো সুরা বানাইয়া দেখাও যদি বানাইতে না পারো আমরা বসতে পারবো এ কালাম ঠিকই আল্লাহ পাকের কালাম আমরা কিন্তু সব মুসলমান হইয়া যাব। ওই জাহান নামে আজাব সহ্য করতে পারবালে এখন নেতারা বড় মুসিবে বললো কি করা যায় যদি চ্যালেঞ্জ গ্রহণ না করি তবে তো সব মুসলমান হইয়া যাবে তবে আমাদের নেতৃত্ব মোটেও থাকবে না ওই দেশের সমস্ত বড় বড় পণ্ডিতেরা একদিন দারুণ নোদ বসে আল্লাহ পাকে কালামের সুরার মতো সুরা বানাইবে এখন সুরা বানায় আবার নিজেরাই কাটে দে এটা ঠিক হয় নাই সুরা আলকে আর আল কর ইয়ার সঙ্গে মিলে ইয়া আলফিল জাম্বহু কলিল তু মহ তবিল এই গেলে একেবারে শুনতে তো আল্লাহাখের কালামের মতোই শোনায় আসলভাবে তারপর নিজেরাই আবার কাটে নাই এটা তোমি তো নসি হাত নাই বালাঘাত নাই ফাঁসা নাই কাদি আবার সুরাত জাতিল বুরুজের সঙ্গে মিলেয়া অসায় দাতিল ফুরুজ লে আবার তারা নিজেরাই কাজে এটাতে অশ্লীল বাক্য হইলো আল্লাহ পাখের কালামের সঙ্গে তো মেলে না বানায় আর কাটে বানায় আর কাটে এর ভিতরে আল্লাহ পাখের কুদরাত একজন মুসলমান সুরাত তহার কিছু আয়াত জোরে জোরে খোসলান পড়তে পড়তে রওয়ানা দিছেন যখন কাফেরদের কানে আল্লাহবাগের কালামের মধুর বাণী যখন আসলো সব কাপের চুপচাপ শুনতে আছে আর কথাবার্তা কিচ্ছু নাই যখন ওই মুসলমান তেলাহাত বহু দূরে চলিয়া গেলেন আর আল্লাহবাগের কালামের আওয়াজ তাদের কানে আসে না তখন ওই দেশের সবচেয়ে বড় পন্ডিত সব ওই দেশের সভাপতি সে দাঁড়াইয়া বলল হাজাল কালাম শামিনাল বাসার এ কালাম কোনোদিন কোনো মানুষের না আমি বহুবার বলছি এখনো বলি যদি আল্লাহের কালাবের সুরার মতো এত বড় কালাবের দরকার নাই একটা সুরার মতো সুরা যদি বানাইয়া দেখাইতে পারো আমি আর ইসলামের কথা বলবো না আমি নামাজ পর্বনা রোজা রাখবো না আমিও পর্দা করব না আমার বিবিকেও রাস্তায় আমি সবাইকে হাতে পায়ে বলছি ফের বাবা ফের আল্লাহের কালামের মধ্যে কথা শুনাই সে ও যুবক ভাইরা ও বুড়া ভাইরা এই টাকা পয়সার সঙ্গে যাবে না আল্লাহ আরে কত কুটিপতিরা মরিয়া রইছে খবরে খবরও নাই আরে কত ক্যাসে কেসে খুব সরকার মাটির নিচে পড়িয়া রয়েছে কেউ রক্ষা বাবারে যদি আল্লাহের কালাম সত্য হয় তবে নকারের জন্য বেহস্ত ঠিক কাজী বাবারা বজ বাবা ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিজ বোকাউলি করিয়া নাম সে মুসলমান হইয়া গেছেন বাবা তিনি কেন মুসলমান হইলেন একটা বইও লেখছেন সে বইটার নাম বাইবেল কোরআন ও বিজ্ঞান বাংলাদেশে তার বাংলা অর্থ সহাইয়া আগা করা আমি পড়িয়া দেখছি সে চাষ পৃষ্ঠার ভিতরে বিজ্ঞানের যুক্তি দিয়া ধর্শনের যুক্তি দিয়া সাহিত্যের যুক্তি দিয়া বাবার ইতিহাসের যুক্তি দিয়া এইটাই প্রমাণ করছেন যে আমি বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি কোরআন শরীফ আল্লাহ নয় বাবারে ভারতের বিশ্ববিখ্যাত পণ্ডিত। শিব শক্তি মহারাজ তিনটা ডক্টরে ডিগ্রি যার ধর্মের উপরও একটা ডক্টরেট ডিগ্রি এনেছে বাইশটা ভাষা সে জানে বারোটা ভাষায় সে পন্ডিত আরবি ভাষায়ও সে পন্ডিত পঞ্চাশ কোটি হিন্দু দেশের ধর্মীয় ভগবান ছিল প্রধানমন্ত্রী প্রিছিরেন পর্যন্ত ভারতের তার পায়ে শেষ দাদত ভগবান বলে বৃন্দাবন সহ তিনটা আশ্রমের সে মালিক ছিল কুটি কুটি টাকা তার আয় ছিল বাবারে মানুষ দুনিয়াতে যেই দুটা জিনিস সবচেয়ে বেশি চায় একটা হইলো বাবার টাকা পয়সা আর হলো মান সম্মান দনুদিক যা সে ছিল এক নম্বরে কিন্তু সেও তো মুসলমান হইয়া গেছে তার নাম রাখা হয়েছে ইসলামুল হক বাবা তিনি কেন মুসলমান হইলেন আমি তার বই পড়িয়া দেখছি তিনিও লেখেন আমি বহু চিন্তা ভাবনা করিয়া দেখছি আমি তো আরবি ভাষা ভালো করিয়া জানি আমি কোরআন শরীফ পড়ি অনেক চিন্তা ভাবনা করিয়া দেখছি বাবা এই রাজা রাজা রাজবো কয়দিন এই কুথিপতি কিন এই গাড়ি বেরি কয়দিন রে বাবা সে মনে করছে যার আমি মুসলমান না হইলো তো জাহান নাম ছাড়াও আমরা যে এখানে পর্টন ময়দানে অজ মাহফিলের ইন্তজাম করেছি অনেকে অনেক ধরনের সন্দেহ করতেছে আমাদের এই মাহফের উদ্দেশ্য কি অনেক ডিআইবি সিআইডিও আমাদের কাছে যাইতেছে যে আপনারা কী করবেন কী করবেন কেমন করবেন অর্থাৎ বোধ সরকারেরও মাথা গরম হয়েছে যে এখানে কেন অজের মাহফিল হইতেছে কিন্তু আমরা মুনাফিকির কোনো দিন জানি না আমরা যা করব স্পষ্ট করব। না কী বলেন আমাদের এখানে অজমাহের একমাত্র উদ্দেশ্য হইল রেজায়ে মাওয়া এ আলায় কালেমাতুল্লাহ আল্লাহ ফাঁকের কালেমাকে বলন্দ করা আল্লাহ ফাঁকের কালেমার এসাহাত করা অর্থাৎ আল্লাহর দিনের খেদমত করা হইলো আমাদের এই মাহফিলের উদ্দেশ্য বাইর আমার আল্লাহ ফাকে মুসাল্লাহ সাল্লামকে নির্দেশ করছেন ইজাহ ইলা ফেরাহন এ নবী আপিল ফেরাউনের কাছে দেশের সবচেয়ে বড় যে সেইটার কাছেই দিনের বাণী পৌঁছাবার জন্য আল্লাহ নির্দেশ করছেন কিন্তু আফসুস যে আমাদের বাইরে রসুল্লা সাল্লাহ সালাম তিনি ছিলেন রাষ্ট্রপতি খোলাফায় রাশিদিন ছিলেন রাষ্ট্রপতি সর্বোচ্চ স্থানে আগে দিনের আলোচনা হইতো কিন্তু এই দিনের আলোচনা নামাইতে নামাইতে নামাইতে নামাইতে এখন শেষ পর্যন্ত মসজিদ বা সিফা গল্লির নিয়ে মধ্যে নিয়ে আসে সীমাবদ্ধ করেছে বিবাদের কথা ঠিক না যারা বড় বড় লোক যাদের আমরা বলি বর্তমান জমানায় এরা কিন্তু ওই সমস্ত অজের মাহফেলে যায়ও না আমরা যে কী বলি বোধ অনেকে জানেও না তা আমাদের উদ্দেশ্য এর ঐতিহাস পর ময়দানে এটা অজ মাহফেল করে অন্তত যে সমস্ত লোক বড় লোক যারা অজের মাহফিলের ধারও ধারে না যারা নামাজের কাছেও যায় না ওরা পশ্চিমে ফিরিয়ে একটু পাশারও খায় না অন্তত তাদের কানেও যেন দিনের দিতে পারি। অন্তত আল্লাহ আমরা আমরা বলতে কথা এই পাড় লোকের কাছেও কাছে কাজে আমরা দিনের দাবাতিয়া হুজরার ভিতরে ওই রাস্তার কোনার ভিতরে বসিয়ে থাকতে আমরা রাজি না কাজে এই উদ্দেশ্য নিয়েই আমরা আল্লাহর ফজলে এখানে আল্লাহ পাকে দিনের কথা সর্বস্তরে সব জায়গায় পৌঁছিয়ে দেয় ইসলামের যুক্তিদের সর্বোপরি ইসলামের যুক্তি বা দলিল যে কেউ পরাজিত করতে পারবে না কাজী এই ইসলাম তো এখন পর্যন্ত এই যুক্তির বলে প্রমাণের বলে দলিলের বলে আল্লাহর ফজলে গায়ে ভাইয়া আসে আল্লাহর ফজলে কি বলার কথা ঠিক না কাজই আমরা সেই আল্লাহ দিনকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার মকসুদি ইনশাল্লাহ আমরা এখানে কষ্ট করে বাইরা মাহফিলের ইন্তজাম করেছি কিন্তু আমাদের ইচ্ছা এক রকমের আল্লাহ পাকের ইচ্ছা আর এক রকমের আমরা মনে করি পরিষ্কার থাকবে আকাশ আমরা আরামে অজমাফল করব দিনের এসে হবে কিন্তু আল্লাহ পাকে ইচ্ছা তো হয়তো অন্যরূপ থাকতে পারে আমি দেখি তোমরা দিনের জন্য কষ্ট করতে রাজি আছো কিনা কি বলেন কথা ঠিক না যে কাজে কষ্ট বেশি হয় ওই কাজে আল্লাহ পাকে রহমত বেশি হয় কি বলেন কথা ঠিক না কাজেই আল্লাহ বোধ আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ পাকে একটু বৃষ্টি দিয়েছেন এই কি আমরা বেজার না খুশি গায়ে কিছু কাদা লাগলে আপনারা ফিরিয়ে যাইবেন নাকি আমাদের কথা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম অনুযায়ী কাজ চলছে কিন্তু ইনশাল্লাহ বন্যা হয়েছে হোক বৃষ্টি হয়েছে হোক আরো কিছু হয় হোক আমরা যে প্রোগ্রাম দিছি জুমার পর থেকে বায়ান শুরু হবে ইনশাল্লাহ শুরু হয়েছে আসরের পর আমার দুদিনই ভাষণ হবে সেটা ইনশাল্লাহ করলাম কি বল ঠিক না এবং ইনশাআল্লাহ রাত্র দশটা আল্লাহর ভিড়ই মোনাজদ হবে এটাও বিরূপ না তো থাকবেন তো সবাই ইনশাল কাজী থাকেন এবং আল্লাহ দোয়া করেন আল্লাহর দিনকে আজকে দুনিয়ার থেকে ধরেন রাষ্ট্রের থেকে বিদায় দেশে রাজনীতির থেকে আল্লাহ পাকের দিনকে বিদায় দেশে পার্লামেন্ট থেকে আল্লাহ আল্লাপাকে দিনকে বিদায় দেশে বাইরে অর্থনীতির থেকে আল্লাহ পাকে দিনকে বিদায় দেশে শিক্ষার থেকে আল্লাহ পাখের দিনকে বিদায় দেশে সমাজ থেকে আল্লাহ পাখের দিনকে বিদায় দেশে সাংস্কৃতিক থেকে আল্লা পাখির দিনকে বিদায় দেওয়া হয়েছে সব জায়গার থেকে আল্লাহ পাখের দিনকে বিদায় দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব আল্লাহ পাখের সৈনিক আমরা আমরা চেষ্টা করবো সর্বস্তরে আল্লাপাকে দিন যাতে পৌঁছে এই চেষ্টা আমরা করবো তবে রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে আমরা এখানে আসি নাই আমাদের ওই বাংলাদেশ মুজাহিদ কমিটি যে অরাজনৈতিক প্রোগ্রাম সেই অরাজনৈতিক প্রোগ্রাম হিসেবেই আল্লাহর ফজলে আল্লাহকে দিন সর্বস্তরে পৌঁছাই দেওয়ার জন্য ইনশাল্লাহ আজকে আমাদের অজ মাহফেলের আয়োজন করা হয়েছে আপনারা সবাই আল্লাহ আল্লাহবাকের কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহবাক এই মাহফেলকে কবুল করে এই মাহফেলে উচিলে আল্লাহ পাকে হেদায়তের নূর সারা বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বে আল্লাহ পৌঁছাই দেন এজন্য আল্লাহ পাশে দোয়া করেন আল্লাহ রা তলাকান্ত আল্লাহ মাহফেলকে আপনি কবুল করে নেন আল্লাহ মাহাফেলকে হেদায়তের জন্য কবুল করে না। আল্লাহ মাহফিল তাম এলাকা না শুধু সারা দুনিয়ার ভিতরে হেদায়তের নূর পৌঁছাইয়ে দেন ইয়া আল্লাহ আপনি কিভাবে পৌঁছাবেন সেটা আপনিই জানেন মাওলা আমাদের কোনো ক্ষমতা নয় আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আপনি মাওলা আপনি মেহরবাড়ি করে মাহফেরকে কবুল করে নেন আল্লাহ আমাদের ধৈর্য সহকারে সবর করে এই পানিকাদার ভিতরে বসার তৌভিক দান করেন আল্লাহ যারা বয়ান করবে প্রত্যেকের জবান থেকে সহি কথা বয়ান করার তৌভিক দান করেন আল্লাহ আমরা যারা শুনবো আমাদের সহিবাহ আমল করার তো ভিগ দান করে আল্লাহ মেহের আলব আপনারাতে সব কিছু সবর্ধ করলাম আল্লাহ আপনারা সব কিছু সবর্দ করলাম সুবর্ধ করলাম সুবর্ধ করলাম সুবর্ধ করলাম সুবর্ধ